মানবতার সমাধান আহ্লাহ আল্লাহ অ রহমতুল্লা বাকাত আলহামদুলিল্লাহ বসসালাম পি বংলার দুরে রো ক सकल दर्शक श्रोता भाई बोन तेजर सकल के जाना आंतरिक सालाम और शुभेच्छा सुप्रिय दर्शक हमारा आकिदा युषयर आलोके सामने पर्वभित अनेकगुल् आलोचना इतिमदे उपस्थापन करमान आलोचन वेदायतर भयावह परिणतिर थे सतर्कता अवलम्बन करार गुरुत यह विषयटी अपन सामने আলোকপাত করছিলাম এ পর্বেও আমরা এই বিষয়টি আরও আপনাদের সামনে স্পষ্ট করার লক্ষ্যে এই আলোচনা আবার আনতে চাই আর এই আলোচনায় যারা অংশগ্রহণ করেছেন আমাদের প্রখ্যাত ওলামাইক রামের মধ্য থেকে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি প্রথমেই এসেছেন শেখ আব্দুরজ্জাক বিন ইউসুফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত আর শেখ মুজফর বিন মহসেন সালামু আলাইকুম এবং রয়েছেন ডক্টর হাফেজ এবুপ্রিয় দর্শক শ্রোতা উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম ইসলাহি আসুন তাহলে আমরা মূল আলোচনায় প্রত্যাবর্তন করি আমরা প্রথমেই যাচ্ছি শেখ মুজফর বিন মহসেনের কাছে আলহামদুলিল্লাহ রবিলমিনাত আল্লাহ আশরফ ইলাম সালিন বাদ ধন্যবাদ মাননীয় উপস্থাপককে বেদাত থেকে সতর্কতা দর্শক মন্ডলীকে একটা বিষয় উপলব্ধি করতে হবে যে এই আকিদার পাঠের মধ্যে এটা আসলো কেন বারবার আলোচনা আসতে মনে হচ্ছে একটু বলবো যে আকিদার পাটের মধ্যে আসার কারণ হলো আপনাকে আগে উপলব্ধি করতে হবে বিশ্বাস করতে হবে যে বেদাত নামক কিছু আছে জি হ্যাঁ এবং সেটা সেটা ভয়াবহ জি বেদাত থেকে শরীয়তকে পৃথক চোখে আপনাকে দেখতে হবে এটা আকিদাগতভাবে আপনাকে আগে মূল্যায়ন করতে হবে জি হ্যাঁ তাহলে বেদাত থেকে আপনি দূরে থাকতে পারবেন দর্শক মণ্ডলীকে আকিদাগতভাবে মেনে নিতে হবে যে বেদাত শরীয়তকে ধ্বংস করার একটা অন্যতম বড় মাধ্যম মাধ্যম সুতরাং আকিদাগতভাবেই আপনাকে জানতে হবে এর থেকে আমাকে পরহেজ করতে হবে বিরত থাকতে হবে এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে যেমনভাবে সন্ন্যাদকে যথাযথভাবে আঁকড়ে ধরতে হবে তেমনভাবে যথাযথভাবে বেদাতকে পরিহার পরিহার করতে হবে জি এখানে একটা বিষয় যোগ করা যায় যে শরীয়তকে বর্জন করে বেদাতের সঙ্গে আপোষ করার একটা বড় ফন্দি এখানে আছে সে ফন্দিটা হলো রসুল্লাহ সাল আলয় সাল্লামের কথা পেশ করার পরে তখন আবার বলি যে কেন অমুক ব্যক্তিতে করেছে এই ভয়াবহতা সম্পর্কে আমি একটু বলতে চাচ্ছি এই ধরনের কথা বলা সাহাব একরামের কাছে ছিল খুব অত্যন্ত মারাত্মক ইমন আব্বাস রাজা বলছেন যে ভয় হচ্ছে ইউশিকু ইউশিকুম হিজার আমার ভয় হচ্ছে অচিরেই তোমাদের উপরে আসমান থেকে পাথর বর্ষণ করে তোমাদের ধ্বংস করে দেওয়া হবে কারণ ইবা এই কথাটা প্রমাণ করে যে উদ্ধৃতির সর্বশ্রেষ্ঠ দুইজন মানুষের দেওয়ার পরেও ইবনু আব্বাস মেনে সর্বশ্রেষ্ঠ দুইজন মানুষ হিসাবে আবু বাকর এবং তারপর পৃথিবীরা কোন মানুষের উদ্ধৃতি চলে না যেহেতু বৈপরিত পাওয়া যায় না কিন্তু যদি কেউ বলেই ধরনের কথা তবুও তাদের কাছে গ্রহণযোগ্য নয় হবে না বাতিল বলে গণ্য হবে তাহলে এটা শেষ मोसाला तुमनेसें तुमरा जो अनुसरण करो আর আমাকে ছেড়ে দাও তাহলে তোমরা ভুল পথে চলে যাবে শুধু সেটা না তো যদি থাকতো তাহলে তাকেও আমার অনুসরণ করতে হবে যেমন অনুসরণ করবে এখন আমরা সম্মানিত দর্শক মন্ডলীর কাছে এই কয়েকটা হাদিস পেশ করে বলতে চাচ্ছি প্রথমত তাহলে আপনারা দেখুন আগের বিবরণে বুঝতে পারলাম যে আবদুল ইবনা আব্বাস রাজি আল্লাহত্ন বলছেন যে আমি বলছি আল্লাহ রসুলের কথা আর তোমরা বলছো আউ বাক্কার সিদ্দিকার উমরের কথা তার মানে আল্লাহ রসুলের কথার কাছে তাদের যদি কোনো কথা আসে যেটা বিপরীত বলে মনে হয় তাহলে সামান্যতম ওই কথার মূল্যায়ন নেই শুধু এত বড় বড় সাহাবি কেন রসুলসল আলসালাম যেভাবে বললেন যে সেই কথা যদি মোসা হয় তবুও চলবে না মোসা যদি আজকে দুনিয়াতে আসেন তাহলে আমাকে মেনে নেওয়া ছাড়া তার কোন রাখুন আপনারা তো সবাই জানেন যে একজন নবী দুনিয়াতে এসেছিলেন আবার আসবেন বলতে পারেন তিনি হচ্ছেন ঈশা আলা খুব ভালোভাবে মনে রাখেন যেদিন ঈশা আলাহিসাল্লাম আসবেন সেই দিন তিনি আমাদের নবীর নীতি অনুযায়ী চলবেন তিনি স্বইচ্ছায় এক গিলাস পানি পান করবেন না করতে পাবেন না তিনি স্বইচ্ছায় জুতা পরবেন না তার মানে রাসুল সাল সাল্লামের নীতিতেই তিনি পানি পান করবেন তার নীতিতেই তিনি জুতা পরবেন অতএব আপনারা বলুন যে তাহলে যারা আমরা বলছি যে পীর সাহেব বলেছেন বা বড়ো আলেম বলেছেন বা বুজুরগানে দিন বলেছেন আপনারা বলেন এইসব মানুষের কথা অন্যান্য উন্মতের যে আমল তারও হবে সেই আমল ওই কথাটাই মন্ডলীকে বুঝতে চাই সেটাই আমি এখানে এটাই আরেকটু ই করছি যে আমরা যেটা বলতেছি যে কালা উবকর বা কালা ওমার আসলে ব্যাপারটাকে ব্যাপারটা হচ্ছে রসুল্লাহ সাল্লা ইসলাম সম্পর্কে আল্লাহাক কি মা বলেছেন আল্লাহ রসুল তোমাদেরকে যা দিচ্ছেন গ্রহণ করে নাও ওমা না হক মানু পেন যেটা থেকে নিষেধ করছেন বিরত থাকবে সোজা কথা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের হাদিসের মোকাবেলায় অন্য কারো কথা গ্রহণ গ্রহণযোগ্য না এটাই মানে হুজুর হাদিস আসছে সেখানে অমুক বলেছেন এই কথা বলা যাবে না আমল বলেন রসুল্লাহল বলেন এগুলো ওনার আসার সামনে অন্য কোন ব্যক্তির কোন কথা আপনি গ্রহণযোগ্য তো দূরে থাক সেগুলোই উল্লেখের যোগ্য না একটা আয়াতের মাধ্যমে এটাকে প্রমান এখানে একটা বিষয় লক্ষণীয় যে দর্শকদেরকে সবচেয়ে সচেতন থাকতে হবে যে ক্ষেত্রে রসুল্লাহ সাল্লামের স্পষ্ট হাদিস পাওয়া যাবে পৃথিবীর আরো কোনো ব্যক্তির ওই জায়গায় আর নিয়ে আসা যাবে না উল্লেখ করা যাবে না যার কোনো সুযোগ নেই এইখানে রসুল সাল্লা সাল্লামের পক্ষ থেকে সম্মানিত দর্শক মন্ডলীর কাছে আরো সতর্ক বাণী পেশ করতে চাচ্ছি এই বলে যে আবহাওয়েন রসুল সাল্লাহ আমার উম্মাতে সবাই জান্নাতে যাবে তবে যে অস্বীকার আবা ইয়া রসুল আল্লাহ তখন ওখান সাহাবিগুণের মধ্যে থেকে কেউ বললেন আল্লাহ কে অস্বীকার করল তখন আল্লাহ রসুল সাল্লাহ উত্তরে বললেন জাননা যে ব্যক্তি তার জীবনে আমাকে মেনে চলল। সে চলে গেল। আর যে আমার করল। সেই আমাকে অস্বীকার করল সম্মানিত দর্শক মন্ডলে আপনারা স্পষ্ট বুঝে নেন যে নাফারমানি মানে আপনি এবাদত গত জীবনে রসুল সাল্লা সাল্লামকে উপেক্ষা করেই কোন আমল করছেন সেটাই হলো আল্লাহ রসুলকে অমান্য করা আমরা আবা শব্দটা আসে আপনার কথার সাথে যোগ করে আবা এই কাজটা প্রথম করেছিল আর তার উদাহরণটা আবাহ কে বুঝে আবা নাম এই অস্বীকার শব্দটা আবাহ শব্দটা এই কার্যক্রমটা প্রথম কে করেছিল এই মর্মে আল্লাহ বলছে যখন ফেরেস্তাদেরকে বলা হলো তোমরা আদমকে সেজদা করে সম্মান দাও দর্শক শ্রোতা আমরা স্বল্প সময়ের জন্য ছোট্ট একটু বিরতি নিচ্ছি বিরতির পর আবারও আপনাদের সামনে আমরা ধারাবাহিক আলোচনা নিয়ে উপস্থিত হবো ইনশাআল্লাহ ততক্ষণ সঙ্গেই থাকুন কে মেনে চলে যে সমাজের নারী ও পুরুষরা महानी कर चेस्टा कर सत्यार अर्थे आईडियल मुस्लिम समाज कम मुसलिम समाज प्रत्येक सदस्य हब जे खाने निशित दो हाराम काज। देखुन इस्लामी प्रती ताए। आप पुनो ताए भी नुभी जी मणि मुक्तरा जिज्ञे कर रहा क्षमा छाते ही मुस्लिम चतुर्थ खंडो, क्यामत जन्नत और जहां नाम विवरण अध्याय हादिस संख्या छ हजार सतश ষয় জানতে হবে এ বিষয়গুলো আলোচিত হয়েছে রুলুমুল ওর আন শিরোনামে कुरान बुजवार जन की विषय ज्ञान राखा जरूरी दर्शक श्रोता कलन समय संगे थे आंतरिक धन्यवाद ज्ञापन कर दिखे আমরা আত্মনিয়োগ করছি যেখানে আমরা আলোচনায় ছিলাম বেদাতের ভয়াবহ পরিণতির ব্যাপারে আসুন আমরা শেখ বিন মহসিন যে কথা বলছিলেন আমি যে বললেন কুল্লু জান সমস্ত মত জানাতে যাবে তবে ইল্লামান আবা এই আবাটা কি অনেকে বলে যে আবা বলতে কি বোঝানো হয়েছে বোঝানো সবচেয়ে সহজ যখন ফেরেস্তাদেরকে বলল যে আল্লাহ বললেন যে শেষদা করো আদম করে সবাই করলো কিন্তু একজন ব্যক্তি করল না আর আবা ওয়াস্তাকবার এই ইবলিসি কেবল অস্বীকার করল এবার আপনি বুঝেন তাহলে যে আবাহ স্পষ্ট কেবলমাত্র একটা হুকুমকে অস্বীকার করে আবা হল যে ব্যক্তি রসুল্লাহ সাল্লা সাল্লামের সন্ন্যাতকে এইভাবে অবজ্ঞা করবে একটি নির্দেশ উপেক্ষা করার কারণে এই ব্যক্তিকে আবা উল্লেখ করেছেন আল্লাহর রাবুল আলমিন ওয়াস্তাকবার তারপরে তাকাব্বরের কথা অহংকার করেছেন সেই ক্ষেত্রে আবার শব্দটা সহজে বোঝানো যায় এখানে আর বিষয় যোগ করতে চাই দর্শকদের উদ্দেশ্যে সেটা হলো সোনাতকে অবজ্ঞা করার একটি বড় কৌশল হল এই এটা না করলে কি সালাত হবে না এটা না করলে কি জাকাত দেওয়া যাবে না এটা না করলে কি একজন ব্যক্তি মুসলিম থেকে বেরিয়ে যাবে মানুষ বলে আবার অতিরিক্ত কাজ করে মানে বেদাতকে শিকার করে নিয়ে উল্টা বলে এটা করলে কি সমস্যা হবে যেমন সাইদেবনু মুস্তুব রদিয়াল্লাহ তিনি রহিমা হুল্লা তিনি একদিন দেখছেন যে একজন লোক হজর সালাতের পরে বেশি বেশি সালাত পড়ছে সর্বোচ্চ দুই রেখাত পড়া যায় যদি আগে ছুটে যায় ছুটে যায় যে হাদিস অনুযায়ী পড়া যায় কিন্তু দেখছে দুই রাখাতের বেশি বেশি বেশি পড়ছে অথচ পড়া যাবে না যতক্ষণ সূর্য না উঠবে পড়া যাবে না তখন তিনি বলছেন যে এই তুমি কিসের সালাতদায়ী করছো বেশি বেশি ওয়াই হাক ধমক দিয়েছে তখন ওই ব্যক্তি বলছে আল্লাহবি সালাতি আমি সালাদ পড়ার কারণে আল্লাহকে আমাকে শাস্তি দিবেন আমাকে সালাদ পড়তে নিষেধ করছেন সালাত সালাদ এত বড় ভালো কাজ নিষেধ করছেন কেন বেদাতকে শুধু রসুলনা সাহাবে কারণে তাবে পর্যন্ত তিনি দেখে ধমক দিলেন তুমি সালাদ পড়ছো কেন এখন সর্বোচ্চ দুই রাগে পড়া যায় বেশি পড়ছো কেন তখন ওই ব্যক্তি উল্টা জবাব দিচ্ছেন যারা বেদাত করে তাদের গলাটা এইরকম তিনি বলেছেন দেখো তোমাকে আল্লাহ সালাতের কারণে শাস্তি দিবেন না এই সময় সালাত পড়া নিষেধ বিরোধী আমল করছো যেটা আমরা আগেও শুনলাম যেখানে রাসুল সাল্লাহ আল ইসাল্লাম বললেন যে সলাত এমন একটা কাজ যে সলাদ যদি বিচার মাঠে না থাকে তাহলে সমস্ত আমলই বাতিল হবে বাতিল হবে और रसुलबादे जगते सब चेहरे आल्ला के सतुष्ट करार एबादत हे श्यम यहां ओई तीनजर मध्य छोड़ यथाच तारा नियमित प्रति रत सलादाय कर तीदिन श्यम पालन करल्ला रसुल उत्तरे बलें जो मान रागेबान सुन्नाते फलैसा मिनने যে আমার সোনাদকে উপেক্ষা করলো সে আমার শরীরে অন্তর্ভুক্তই নয় তাহলে বেশি বেশি সলা তদায় করলেও মুসলমানই থাকছে না নিকিত পথ বহু দূরের কথা যেই কারণে আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ বলছেন যে ওয়াচিরেই এক শ্রেণীর লোক বের হবে আবু সাহেদ খুদ্রি অন্য এক আলী আবু সাইদ খুদ্রি আলী তোমরা শুনে রাখো তু কেননা সলা তাকু মশালীন তোমরা তোমাদের সলাৎকে তাদের সলাতের করবে তার মানে তারা বেশি বেশি সলাত আদায় করবে বেশি বেশি শ্যাম পালন করবে তাসবি তাহালিল করবে তা আল্লাহ রসুল কি বললেন আল্লাহ রসুল বললেন ইলাম তোমরা যদি তাদের পাও তাহলে তাদের হত্যা করো তারাই সবচেয়ে এই হাদিসটা প্রমাণ করে স্পষ্ট ভাবে যে সলাতি মানুষের জাহান নামে যাওয়ার মাধ্যমের জাহান নামে যাওয়ার মাধ্যমে জাহান নামে যাওয়ার মাধ্যম যখন তার আমলটা রাসুলের পদ্ধতিতে হবে আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে যাদের সম্পর্কে বোখারিতে এই হাদিসটা আসছে তাদের আমলের ত্রুটি ছিল না ত্রুটির কারণে কথাটা বলা হয়নি আমল আমলের জায়গায় আছে যেটা সাইদিন মুসেব রাহমহল্লা যে কথাটা শেখ মুজাফর নিয়ে আসছেন এখানে তাদের আকিদার প্রশ্ন ছিল সে আকিদার কারণেই তারা সব কিছুই করবে কিন্তু আকিদাটা তাদের খারাপ থাকার কারণেই রসুল্লাহ সুলসল বলছেন তারা নামাজ পড়লো তাদেরকে হত্যা কর। তারা রোজা রাখলো তাদেরকে হত্যা করো এখনো সেটা প্রযোজ্য হতে পারে এই যে আকিদার তো আমরা এই বেদে নিয়ে আসছি বেদেআ মানে কি মনে হচ্ছে যেন অনবি এটা ভুলে গেছেন বলতে আমরা এটা নতুন করে চালু করে দিচ্ছি তো আমরা এটাকে নিয়ে আসছি জি জি জি শরীয়তের মধ্যে এটা একটা নতুন সংযোজন জি জি যদি কেউ আমল করে আর মনে করে যে আমি যেটা করছি এটা নবীর শূন্যের চেয়ে উত্তম প্রশ্নে উঠে না এটা গ্রহণ করে সে যত বড় কিছুই হোক না কেন তাকে আমরা কেনই করবো সোজা কথা হচ্ছে যে এখানে আমাদের আদর্শ আমাদের আদর্শ হচ্ছে আমলের ক্ষেত্রে এবাদতের ক্ষেত্রে আকিদের ক্ষেত্রে রসুল্লাহ সাল্লা পাকের একজন ছিলেন রসুল্লাহ সাল্লা বাস্তব কি বলেছিলেন রসুল তার আমলটাই আমাদেরকে শিখিয়ে দিচ্ছে ক্যামত পর্যন্ত যে এই সালাত এই পদ্ধতিতে আদায় হবে এর বাইরেও দেওয়া যাবে না এর থেকে কমও করা যাবে না এই আমলটা এর মধ্যেই থাকতে হবে এর বাইরেও দেওয়া যাবে না করা যাবে না কিন্তু যদি আকিটা তা খারাপ থাকে আর যদি এ ধরনের আমলও আমরা করি তাহলে সেটাও কোনো কাজই আসবে না জি জোনাব মানে এবাদতের বিষয়টি রাসুলের অনুসরণই জরুরি কেন ওই জাবে আল্লাহ দ্বারা প্রমাণিত হয় যে কিছু ফেরেস্তা আল্লাহ রাসুলের কাছে আসলেন বোখারি মুসলিমের হাদিস ওখানে সে কিছু ফেরস্তা বললেন যে ইনার একটা দৃষ্টান্ত আছে তখন কিছু ফেরেস্তা বললেন ইনি তো ঘুমিয়ে আছেন বলে ঘুমিয়ে থাকলেও তিনি কথা বুঝতে পারবেন তারপর তারা উদাহরণ বলতে লাগলেন তার উদাহরণ হচ্ছে একজন ব্যক্তির মতো যে ব্যক্তি একটা ঘর নির্মাণ করেছে ঘর নির্মাণ করার পরে খাওয়ার ঘরের ভিতরে রেডি করেছে এরপরে একজনকে পাঠিয়ে দিয়েছে বাইরে লোককে ডাকার জন্য তো যেই লোক ডাক শুনে আসবে সেই খাবে মান দা দ্বারা যে ব্যক্তি ঘরে প্রবেশ করবে সেই খাবেলামেদ করলাম নিল মা দোবা যে ব্যক্তি ঘরে প্রবেশ করবে না সেই খাদ্য খাবে না এই পর্যন্ত বলার পরে তখন বাকি ফেরসাগন বলছেন যে বিষয়টি স্পষ্ট করে বলুন তখন বলা হচ্ছে যে আদাই দায়ী হচ্ছেন মোহাম্মদ সালি সাল্লাম আর ঘরটা হচ্ছে জান্নার্ম এরপরে তিনি বললেন যে মোহাম্মদ মানবে সে আল্লাহকে মানলো আর যে মোহাম্মদ আনুগত্য করল না যোগ করতে যেটা বলছিলেন চমৎকার একটা কথা বলছিলেন সেটা হলো যে রসুর সালাইকালাম যেটা দিয়ে গেছে সেটা না করে আর একটা আবিষ্কার করে মনে করছে যে হয়তো এটাই ভালো ছেড়ে গেছেনটা ভালো মনে করে যদি এটা কেউ মনে করে মোহাম্মদ করে এই কথা বলেই তিনি তার ছাত্রদেরকে ইমাম মালিক রহিমহল্লাহ যেমন বলছিলেন তাকে ইমাম শাফি রহিমহল্লাহ ছাত্র হিসাবে তার ছাত্রদেরকেবারে কথা বলছেন দেখো একটা আমল আবিষ্কার করার পরে বলছে যে যা এটা খুব সুন্দর আমল সে যেন মনে করে যে নবী মোহাম্মদ সল্লু আলয় সাল্লাম রিসাল্লাতে খ্যানত করে গেছেন যা কিছু ভালো তা কিছু शेख मुज समा देख समस्तुल आलेम तहानित प्रत्येक भ्रष्टता प्रत्येक भ्रष्टा जहां सूतरा प्रमाणित है सुप्रिय दर्शक श्रोता रसुल्लाह सल्लाहअलम मर चाहते अदिक भर मत कमल पृथिवी मटीत नहीं पक्ष होते सम्भव सूतरा आसन आमी जिंदेगी प्रत्येक आम के, आमुल के मेपे सन्ार अनुकूले से वास्तवयन करी और यदि सन्ार प्रतिकूले जाए तो हमें से बेदत मन करेराकाल और परकाले মুক্তির হকদার হতে পারবো ইনশা মোহন আল্লাহ আমাদেরকে কবুল করুন আবহাওয়ান আল্লাহ মোহামদন রসুল্লা মোহাম্ম রসুল্লা অর্জুর কে অন্তর রহমোয়া কে অঞ্ল করি মো মিনকলা